ও না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়আতি আ'মালিনা মান yahdihillahu falan dilla lahu ওয়া মান yudlilhu falahadiya lah الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم সালাম দি আল আলি মুহাম কম সোল ইবরিম আল আলি বহি নামিদিন اللهم بارك على বারিক্ষ আলমোহাম দি আলি মুহাম কারখ তালা ইম্বরহিম আলি ইম্বরহী ই বিস্মিলহ তু মানু আমি মর তুম আমি একটা সুরাত করেছি পুরা সুরা আজকে আল্লাহ যদি তৌফিক দেন শুধু এই সুরা সুরা আল্লাহ নাজিল করেছেন আমরা আরবিতে মাদ্রাসাওয়ালারা এটা শব্দটা উচ্চারণ করি মা নাজিল করার যত প্রেক্ষাপট আছে সব নির্ধারিত নির্দিষ্ট প্রেক্ষাপট বাকি রাখবেন তো এই সুরা লাহাবেরও একই অবস্থা নাজিল আল্লাহ করেছেন আবু লাহাব সম্পর্কে কিন্তু আর মানে এটা না हाबिशन कैम पर् जो अबुलहब आसगुल एक दिया सूरा एक आलोचना कर इनशा अल्लाह সাল্লামের চাচা ছিলেন বারো জন তার মধ্যে আবুল আহাব একটা আবুল আহাবের আলাদা একটা পরিচয় আছে কি পরিচয় বুঝা গেল রসুলের জন্মে আবুল আহাব দারুণ আনন্দিত হইস বাদি আজাদ করা কম কথা না এর থেকে কি বোঝা গেল যে রসুলের জন্মে আনন্দ প্রকাশ করা এটা রাস্তায় বড় ব্যানার লাগাইয়া ফেস্টুন লাগাইয়া সব ঈদের সেরা ঈদ ঈদ মিলাদসুলের জন্ম নিয়ে আনন্দ উৎসব চলছে आनंद हईते ही रसूल क्यों सहबा क्राम পার্থক্য আছে জন্ম উৎসব পালন করেছে কে কবে করেছেন বরং এটাও তো একটা চিরসত্য কথা আল্লাহ রসুল সাল আলহিম এই মাসি তো ইত্তেকাল করেছেন সবাইকে ডাক দিয়া বলতে এই আমার সাহাবিরা আমার উপর আল্লাহর দেওয়া জিম্মাদারি আমি কি ঠিকঠাক আদায় করতে পেরেছি সব সাহাবি একযোগে বলেছেন সাক্ষী থেকে আল্লাহ তালা হাজর জিব্রাই আমিনকে দিয়া খবর পাঠাইছেন হ্যাঁ আল্লাহ সাক্ষী আছেন আয়াত নাজিল হয়ে গেছে কি আয়াত আজকে দিন কমপ্লিট আর এবং পাগল গুলা আল্লাহ হাবিবের বন্ধুগুলা সাহাবিগুলা দিন কমপ্লিট খবর শুইনা আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে कारण्लीटे आनंद हटात सबाई लक्ष्य कर लो मैदान कूपिए शिश्र मत कानता से उचुआ সবার মধ্যে আনন্দ কান্না করে কে দৌড়ায় গেছেন সবাই দেখে জিজ্ঞেস করে আবু বকর আজকে দিন কমপ্লিট আপনি কি খুশি না আবু বকর হজরত আবু বকর বলে না পাগল গুলা আজকে দিন কমপ্লিট মানি বুঝো তোমরা আজকে দিন কমপ্লিট মানে আল্লাহ রসুলের চলে যাওয়ার সময় এতক্ষণ যেই পাগলগুলা হাসতে ছিল আনন্দ করতেছিল ওই পাগলগুলার গুলার মধ্যে এখন কান্নার রুল শুরু হয়ে গেছে এর নাম সাহাবি আল্লাহ রসুলের মৃত্যুর ইঙ্গিত পাইলে ওই পাগলগুলা অস্থির হয়ে যায় আল্লাহু আকবর তুমি কত বড় বেদ চিন্তা করছে হজরতে ফাতেমাকে কে চিনো তুমি এই আয়েসের জিন্দিকে কাটায়া ফাতেমার স্বামী হওয়ার সাপ জেগেছে फातेमा के चो तुम अल्लाह हजरते तो एक ही हालत একদিন আসছে আইসা বলতেছেন আবু বকর এই ভর দুপুরে আপনি পাইচারি করতেছেন ঘুরা করতেছেন ব্যাপারটা হজরত আবু বকর বলতেছেন ওমর রে খুদার জালা সৈতনা পাইরা রসুলের দরবারে চলে আসছে দেখি মিলে কিনা দুই দোস্ত কে দেখা জিজ্ঞেস করলেন যখন খবর জানলেন রসুল বলেন আমার কাছে খাইতে আজকে কয়েকদিন থেকে আমার পেটে তো কোনো দানা পানি পরে নেই আল্লাহর হাবিব खुद मन कर ललित नोल सामने आसार मत गए कपड़ न शरीर चादर दरजारे पथाकार दलाल जन्म उत्सव पालन कर रसुल কল দেওয়ার জন্য প্রস্তুত থাকে কথা কনছিলাম এই সুরানা হয়েছে আবুল হাব সম্পর্কে কার সম্পর্কে উল্লেখ করছেন এটা তার সাইড নাম নিক নাম কেন আবুল এটাও মানুষ জানতো লাহাব মানে হচ্ছে আগুনের লিলিহান শিখা আবুল আহাব মানে লাল্লু লাল্লু আমরা অনেকে বলি না কালু লাল্লু চেহারা একটু লাল হইলে আবু আহাবের চেহারা মতো এরকম সুন্দর আছে গাল ফুলা ফুলা দেখেই তো কাই থা যাও এই কবি বলেছেন গর্বাসুরসাবু দে আবুল আহ লাল্লু লাল্লু আল্লাহ তালা ওই লাল্লু বইলে সুরানাজিল করলেন আব্দুল বলেন নাই কেন বলেন নাই দু অনেক কারণ থাকতে পারে मोटामोटाइल अथचे मुखे सरिकब्द एक ওটার দিকে তাকায় ও দেখি লেখা শিশুর জীবন বাঁচায় ওর ছেলাই গেছেন নাকি করার জন্য শিশুর জীবন কে বাঁচায় এটা একটা সিরিটি কথাবার্তা কেউ একটু কম বয়সে যুবক অবস্থায় মারা গেলে কয় অকালে মারা গেছে বলে এটা একটা কুপুরি কথা আয়াতেন বারবার ওয়ান কব এর পরের আয়াত সুরা জুমাত্র শেষ আয়াত একটু সূর্য বীর্য দেখলেই কয় সূর্য সন্তান এটা তো অযোধ্যা যে জাতি তাদের বিশ্বাস সূর্যের পোলমাইয়া আছে আজিবাজিব বিশ্বাস দেবতা দেবীদের পোলামাইয়া সূর্যের ছেলে মেয়ে দুনিয়ায় আছে এটা তাদের বিশ্বাস তুমি কেমনে বলো মুসলমান অগ্নি কন্যা অগ্নি পুরুষ আগুনের সন্তান আগুনকে শক্তিশালী মনে করে হিন্দুরা মুসলমান মনে করে না তুমি কেমনে বলো এই সমস্ত শব্দ থেকে নিজেদেরকে বাঁচাবো ইনশা আল্লাহ বড় বড় সাহিত্যিকরা আমাদের ঘরানার সাহিত্যিকরা ঈশ্বরের গ্রন্থ না আল্লাহর কালাম আল্লাহর কালাম লেখাটার মধ্যে এই বক্তব্যটার মধ্যে কত চমৎকার আবেদন আছে এটা বাদ দিয়া সাহিত্যিক সাজে গ্রন্থ বাবলয়। আল্লা শিখাইয়া দিচ্ছেন বান্দা যে শব্দের মধ্যে কাছে এগুলা উচ্চারণ করা যাবে না তাই আল্লাহ বলে হওয়ার কারণ আয়াত নাজিল হইল ওর সাফা পাহাড়ের উপর উঠা ডাকা শুরু করলেন ও বনু এই এইরকম নাম ধরে ধরে আল্লাহর রসুল ডাক দিলেন আমার কোম আমি যদি বলি ওই পাহাড়ের ওই পাশে দুশ্মন অপেক্ষা করতেছে এখনই হামলা করবে আপনারা কি বিশ্বাস করবেন না বলে কেন করব না জীবনতু পড়েন কামিয়াব হয়ে যাবেন কাফেররা এই দাওয়াত সব ভেবেছে বলে কি রে কিন্তু ইচ্ছার বিরুদ্ধে কি বলবি কিন্তু এই ভদ্রতা সবার মধ্যে তো থাকে না সব কৌমের মধ্যে সব সমাজে উল্টাপাল্টা দুই একটা থাকে যাদের চোখ লজ্জাও নাই ওই একটা হইলো আবুল আহ डे गाली दी रसुलना रसुलवा दें नाई अल्लाह जबाब दिए दी कारण मानुसम जो देखें तरह हबीब के गाली दी आल्लाकें पूरा आलोचन चाहिए स्पर्शक जगह আল্লাহ বড় ভালোবাসেন এই জায়গাটা নিয়ে পাথর উঠে লোকে কথা বলেন কথা বলেন এরপর থেকে দুইটা দল হয়ে গেল দুইটা রাস্তা শুরু হয়ে গেল দুইটা মিছিল শুরু হয়ে গেল এক আরেক এর নেতৃত্বে মোহাম্মদ ভয়া এরা এক মিছিল আরেক মিছিল কে পাথর মারার জন্যে গুলি মারার জন্য গালি দেওয়ার জন্যে জঙ্গি বলার জন্যে যারা রেডি হয় তাদের আরেক দ লিডার কোন দলে নাকি কালিমার দাওয়াত পাথর ওঠানে আবুল আহাবের দলে আজকে ভাগ হয়ে যাবে কোন রকমের ভেতরে কোনো অস্পষ্টতা থাকবে না दलियों कारण राजिवारिक कारण चले अबुलहबी सम्पर्क कथा अबुलहबीना मेजाज गरम से उम्मे जमील इदने उ ছিল সে বড় একটা পাথর নিয়ে গেছে মসজিদে হারাম রসুল কে আঘাত করার জন্য দূরে গেছে হজরত রসুল আর আবু বকর ভেতরে আবু বকর সিদ্ধি আই ভয় পেয়ে গেছে না হারে আমার হইতে পারে আপনাকে আঘাত করবে আল্লাহর রসুল বলেন আবু বকর আসতে দেন সে আমাকে দেখতে পাবে না দেখবে না দেখবে না আয়াত আসলো আয়াত পড়লেন আল্লাহ আয়াত নাযিল করলেন সূরা বনী ইসরাঈল 45 নম্বর আয়াত হাফেজি কোরআন শরীফের 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন রব্বের کریم বলেন ও ইদা করাত আল কোরআন জনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা আমি নিরাপত্তা পর্দা ঢেলে দিব আল্লাহ ঢেলেও দিয়েছেন আবুলে আবির বিষয় খুঁজা পায় না আবু বকরকে জিজ্ঞেস করে তোমার দোস্ত কোথায় তার মাথায় তত বেশি বুদ্ধি যারা দিন মানে না শরীয় মানে না নিজের বিজ্ঞানী মানে আসলে এগুলা মাথার মধ্যে মগজ নাই সব ডিজিটাল গোবর কার কথা বলে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 রব্বারিম জানায় রিসেন্ট যার মাথায় দেমাগ আছে মগজ আছে সে তার রবকে নিয়ে গবেষণা আল্লাহ আবু বকরের মাথায় বুদ্ধি বড়া হিজরতের রাতে রসুল নিয়ে যখন যাচ্ছেন রাস্তায় তো কাফেররা খুঁজতেছে আপনার সাথে কে লোককে হজরত আবু বকর যদি বলেন রসুল তাহলে তো খবর যদি বলেন আমি চিনি না তাহলে তো আবার আল্লাহ নারাজ হবেন হজরত আবু বকর একটা বুদ্ধির জবাব দিয়া দিলেন বলেন আল্লা মাথায় বুদ্ধি ডাকে হাজর উপ আন্দোলনের দাবানল জলে উঠেছিলেন ওখান থেকে একটু সরষে আল্লাহ রা এরূপে উপস্থিত বুদ্ধি তাদের মাথায় মাথা ভরা বুদ্ধি সুহান আল্লাহ সরল জীবন দেখা মানুষ মনে করে বোকা আসলে বোকা না জবাব দিয়ে দিছেন খুঁজা দেখেন আমির কিছু খায় আমহলায় যাইস বে দেখায় মোহলায় যদি কোনোদিন দেখে চালানি ঝারি কোনদিন যদি দেখে কিবে তোর তো সাহস কম নাবে। আম গো এলাকায় চো কিছু কইলে আবার কবি সুযোগ পাই আমার মারছে যা ছেড়ে দিলাম আমি হারবের বেটি খবর আছে কয়ে দিস बुल्हा निजे ध्वंस हक आल्ला जवाब दिए दी बड़ स्पर्शकतर जैगा अबुलहबर दुई हाथ ध्वस हवा मानी की मुबस्िल गालीय उठाय गा बोली दुनिया आखिर सब बर्बाद हम निश्चित हर जो प्रभाव और प्रतिपत्ति क्षमत कारण चड़ा कथा बंधुर क्षमता तरह प्रभावी सम्पद ध्वसा আমরা বিশ্বাস করি না ইয়াহুদিন আসারা কাফিররা আজও পর্যন্ত বিশ্বাস করে আমাদের বিশ্বাস হয় আল্লাহ হাবিব বলেছেন কেয়ামতের আটগে মুসলমানরা ইয়াহুদীদেরকে ধৈরা ধৈর হত্যা করো আমার পিছনে একটা লুকাইছে কথা বলবে পাথর কথা বলবে একটা গাছ সে চুপ থাকবে কথা বলবে না ইয়হুদিদেরকে আশ্রয় দিবে ইহুদিরা এই কথাটা এত বিশ্বাস করেছে इजराइल पहाड़ उड़ नामूदीरा पूरा एलिक मध्य अत्याधुनिक एक बनई है अत्याधुनिक কেনো যেন বিশ্বাস করছে কথা না হিজরতের পর রসুল যখন মদিনায় গেলেন বদরের যুদ্ধ শুরু হইলো আবুল হাব যায় না টাকা দিয়ে ভাড়া করে পাঠাইছে নিজের পরিবর্তে নিজে যায় না জানে ওই যে মাতায় ঘুরতেছে খেলি ওইটা जुदी मारे ताके राखे के भाई, भाई। आल्ला गोटा दुनिया मिल्ला गोटा शरीर बसंत हाथ गुड़ा अवसर सन्तान रा घृणा आपन जन गन्धे कासे जाए মারা যাওয়ার পর লাস্ট দিবে আল্লাহ দেখেন পরিণাম কার সাথে বেআদি করছো তুমি জানো আমার দোস্তের সাথে বেআদি করছো আমার দোস্তের সাথে বেহাদুবি করলে পরিণাম কামত পর্যন্ত এটাই হবে আল্লাহ জানাইয়া গেছে আবুল বলতো কথা বলে আসে আমার আমার আবুল আহাব বলত আল্লাহ জানাই দিচ্ছেন আবুল আহাব রোজগার তোমার সন্তান বলে কোনো অসুবিধা নাই আমার পাশে তো ভারত আছে কোন সমস্যা নাই আল্লাহ জানা দিচ্ছেন না আমার দোস্তের সাথে যারা বেহাদুবি করবে हबीब के समलिका गुता मारे विशेष कर हेफाजत इतिष्ठित हवार কত কিছু হয় জুলুম রাহাজারি এগুলা আর আপনাদের চোখে পড়েন আরে ভাই এগুলো তোমরা সামলাও না আমরা একটা নিচি তোমরা আর একটা নস্যা আমরা এটা কেন করি এটা বোঝা দরকার মাথা আনিচু কইরা বিজয়ী বীরের মতো হমবি তুম্বি কইরা রসুল ঢুকতেছেন না বিনয়ের সাথে ঢুকতেছেন কারণ আল্লাহ জানেন এটা আল্লাহর রহমত আল্লাহ রহমত যে পায় সে আমরা তিন শ্রেণীর মানুষ আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম অতীতের সব জুলুম আমি রসুল ভুলে গেলাম শ্রী বা छाड़ाई पंद्रह घोषणापराधी छोड़ ফিল إِنَّهُمْ لَا أَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُونَ عيات نازل هيلو গালাগালি করেছে ওগর আপনার যারা গালি দিছে আপনার পরিবারকে নিয়ে যারা কটোক্তি করেছে আপনার পারিবারিক জীবন নিয়ে যারা তার সাথে কথা বলেছে ও তাদের ইমাত এগুলা কাফেরদের মূল এগুলারে হত্যা করেন যেখানে পান সেখানে হত্যা করেন এদের ক্ষমা নাই এদের ক্ষমা নাই দোস্ত পনেরো জনের নাম ঘোষণা হইলো আমি এই পনেরো জনের জীবনী পুরাটা পড়েছি সবগুলো শাহেখ ইবনে তাই মিয়া এনেছেন আমি খুঁজা খুঁজা দেখি পনেরোটা একটা হইল নিত্যশিল্পী। একটা হইল নৃত্য একটা হইল গানের শিল্পী অভিনয় শিল্পী কবি সাহিত্যিক বিরুদ্ধে অবস্থান নেয় আগেও কি একই সিস্টেম ছিল আশ্চর্য অবস্থা আল্লাহ আকবর আল্লাহ রসুল ঘোষণা দিয়া দিলেন এই পণ্যটার কোন ক্ষমা নাই কোন গুলা আব্দুল্লাহ এই পনেরো জনের নাম ঘোষণা হইলো যে সবার ক্ষমা আছে ক্ষমা নাই আমি আর আশ্চর্য হয়ে গেছি গত কয়েক বছর আগে বাংলাদেশে ইসলাম থাকবে কি থাকবে না এই দেশ ইসলামী কিনা ইসলাম এর এর বিরুদ্ধে বিরুদ্ধে রিট করেছিল। বাংলাদেশের আদালত এই রিট খারিজ করে দিচ্ছে গত বছর মনে আছে কিনা আপনাদের আশ্চর্য হয়ে গেছি ওগুলার সংখ্যাও পনেরোটা আমরা তখন বলেছিলাম ওই পনেরোটার যেমন ক্ষমা নাই এই পনেরোটারও ক্ষমা নাই কথা কন ঠিক কিনা আল্লা রসুল মাত্র পণ্ডার বানায় লাইলেন এখন বাঘে পড়বে কয়ডা কইরা পণ্ডারে কিলাইলে তো মইা যাবে টোক্কা দিলে তো খোস্তেছে সবাই কয়ে পাথায় তোর কিচ্ছু নাই তোর যে পাও দেখা যায় তোর খবর আছে বউ আর শ্বশুর বইও ব্যা খায় আর কি তোর বৌ শ্বশুরের সামনে তো বউরাই মেয়ে লাজুক থাকে খাওয়া অবস্থায় অনিচ্ছাকৃত হঠাৎ বায়ু বের হয়েছে মানে বুঝাইলো আব্বা আগের যে আওয়াজটা হয়েছে এটা এটাই এটা আপনি অন্য কিছু মনে করেন না শ্বশুর তো আরো বিডাল পাইকা বুড়ো হয়েছে না পোলা পায় না পাকলে মনে করে বোকা মাথায় বুদ্ধি নাই আব্দুল্লাহ নিজের বডিকে তো গোপন করছে কিন্তু পাও গুলা কি করবে পাও তো দেখা যায় আলী কার্রহ দুইজন সাইজ দৌড়ে আছে করতনা করাইনাসের নাসের নায়িকা ছিল এগুলা কেউ বলেন পালাইয়া গেছেন কেউ বলে হত্যা করা হয়েছে আবদুল্লাহ নিরাপত্তা চাই আল্লাহর রসুল চেহারা ফিরাইয়া ফেলছে রহমতের নবী খেয়াল করলেন আমরা কেন এগুলার বিরুদ্ধে এত কথা কবি এটা বুঝতে হবে আল্লাহর হাবিব সাহাবিদের কে বলল আমার সাহাবিরা তোমরা এই সুযোগটা কেন আমি দেরি করতেছিলাম এই সুযোগ আল্লাহ আপনি একটু চোখ দিয়ে কেন ইঙ্গিত টিঙ্গিত দিলেন না আমরা মালাইতাম আল্লাহ আকবর শিখে আল্লাহ বলেন সাহাবির আমি নবী নবীদের টানা চোখের ইশারায় কথা বলা যা বলে ডাইরেক্ট বলে সরাসরি বলে এই জন্যই তো তুমি আর কি করবা বরং একটা অনুরোধ করি মারার সময় টুকরা টুকরা কই আমরা গোটা মাঠের মধ্যে ছড়াইয়া দিও যেন হাসরের মাঠে হজরত ইসরাফিল যখন সিংহায় ফুট দিবেন অন্য হবে আমার আল্লাহ থাকবেন ভাইরে আমি তো সব সময় ওই দোয়া করি কাজে আমাদেরকে ফাঁসির হুমকি দিয়া লাভ নাই কথা কণ্ঠে না। बरदास करते আবু জাহল তো বদরে মারা গেছে নদীর মধ্যে যখন নৌকা দিয়া পার হচ্ছে ঝড় তুফানিক্রামায় আক্রান্ত হয়েছে ঝড় তুফানে পই রা এখন কয় ইয়ালাত हजरत इ कथा जा मने मने जैगे जदि अल्लाच छाड़ा क्यों बाचिता সাথে সাথে আপনার সাথে আমার ওয়াদা আল্লাহ যদি আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচান আমি সরাসরি নবী মুহাম্মদের কাছে চলে যাবো আমি জানি আমার সম্পর্কের দু সম্পর্কের আমি জানি আমার ভাইকে পালাফুরি মা আল্লাহ আমার বিশ্বাস আমি মোহাম্মদ কে ক্ষমাশীল পাবো ভদ্র পাব অত্যন্ত ভালো মানুষ স্বামীর জন্য নিরাপত্তা চাইয়া আনছেন দৌড়ে দিকে নদীর নাস। আত্মীয়তার কারণে পরে বিয়ে হইলে ওই আগের ডাক থাই যায় আমার নিজের কথায় বলে আমার আপন বোন কে বিয়ে দিছি আপন চাচাতো ভাইয়ের কাছে নাম আব্দুল মান্নান বহুদিন পর্যন্ত দেখছি আমার বোনই তো বলতো মান্নান আগে বিয়ার পরেও বলে আপনার বেটা ইন্দে তুমি আমি জগতের মধ্যে সবচেয়ে ভালো মানুষের কাছ থেকে আসছিস আমি তোমার জন্য আল্লাহ রসুল থেকে নিরাপত্তা চাইয়া আনছি ফালে আলিক কাজী তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না চলো দিকে রসুল গায়েব জানতেন কার কথা আরো জোরে বলেন আল্লাহ বলেছেন নয় নম্বর পরদর পৃষ্ঠার প্রথম প্রথম আয়া বলেন আমি তো বিপদে পড়তাম না বুঝা গেল আল্লাহ রসুল বলতেছেন আমি যদি গায়েব জানতাম মানে কি জানতেন এই সহজ কথাটা যারা বুঝে না এদের মাথার মধ্যে মগজ না গোবর আল্লাহ এই গোবর গুলারে মগজ বানাই দেন বলেন আমি করবে আল্লাহ স্পষ্ট রসুল আল্লাহ রসুল তো বুঝছেন আমার সাহাবিরা বানানোর জন্য অপেক্ষায় আছে এমন ইক্রামে তো আমি নিরাপত্তা দিয়ে দিছি আসলে তো বানাইতে পারবে না ওই জালটা বাপের উপরে দিয়া আবু জাহেল আল্লা রসুল জানাই দিলেন হুকুম দিয়া দিলেন এ আমার সাহাবিরা আল্লাহ রসুলের এই ছোট্ট কথাটা যদি বর্তমান রাজনৈতিক দলগুলা ফলো করত নিজেদের আপোষের দূরের দূরত্ব অনেকটা কমে যেত অনেকটা কমে যেত আল্লাহ রসুল কি বললেন এ আমার হয়ে আসতেছে ফালা তাহু একরমারে তো কিছু বলবানা যেহেতু সে মুমিন বুঝছিস কিন্তু ঝাল আবার তার বাবারে দিয়ে মিটাইও না ফালা আবাহু তার বাবারে কিন্তু তোমরা গালিটা নিয়ে দিও না কেন আহারে কি না তোমরা যারা অমিরোধ কর হাতে পায়ে ধর অনুরোধ কইরা যায় বিনপির লিডার যিনি ছিলেন প্রতিষ্ঠাতা ওই শহীদ রহমানকে নিয়ে কটুক্তি কইর না কারণ তার দলের লোকের তোমরা আপসের গালাগালি কটুক্তি তুচ্ছ করা ছেড়ে দাও যারা চলে গেছেন তাদেরকে নিয়ে কোনো মন্তব্য দেখবা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাজিল হবে কারণ কে কারণ কি কারণ তোমরা আল্লাহ রসুলের একটা ফলো করছ আল্লাহ করলে গেছে আবু সুফিয়ানের বিবি হিন্দা বিনতে অদ্বা হাজরত হামজার হত্যার হুকুমদাতা মুসলমান হয়ে গেছে রসুল মাফ করে দিছে কেউ দূরে ভেঙে গেছে কাউকে হত্যা করা হয়েছে এটা আমার বলা মাকসাদ না দোস্ত আমি যে কথাটা বলতে চাই ওই যে আমাদেরকে গুতা দাও দুনিয়ার এত সমস্যা থাকতে এগুলো নিয়ে আপনারা কেন কথা বলেন এটা আমি আমার রবের থেকে শিখেছি আমার রসুল থেকে শিখেছি রসুল সব মাফ করে দিচ্ছেন রসুল কিনে যারা কটুক্তি করেছে দিন কিনে যারা কটোক্তি করেছে আল্লাহ রসুল তাদেরকে ছাড়েন নাই আমরাও ছাড়বো না আমাদেরও বক্তব্য একটাই আমরা ক্ষমতায় যাওয়ার জন্য কারো সেই হইতে রাজি না ক্ষমতা থেকে নামানোর জন্য কারো সেই হইতে রাজি না এই জমিনে তার পরিবার কটোক্তি করে আল্লাহ আর কসম শরীরে এক ফটার রক্ত থাকতে এই থাকতে দেওয়া হবে না হবান হুম মারু হু অসবসলার আবু আহাবের বিবির নামটা আগে কতজন শুনছেন আচ্ছা শুনতে পারেন আবু জাহালের নাম বেশি শুনছেন না আবুল আহাবের নাম বেশি শুনছেন জোরে বলেন তাই এলে বুঝা গেল আবুল আহাবের বিবির চেয়ারে বেশি কষ্ট দিয়েছে ঠিক আছে না এলে তো আবুল আহ বিত জানা আবুলের বিবিরে কেন ঢুকাইলেন আয়াত যখন নাজিল হয়েছে বড় দুইটারই কহতেন আল্লাহ তালা তাবাদা আবহাব ধ্বংস হোক আবুল আহাব ধ্বংস হক আবু জাহাল আমাদের অনেক ভাই বলেন আমরকম নামাজ পড়ি সব ঠিক আছে রোজা রাখি রসুলকে মহাব্বত করি মিলার জন্য বিয়ে পালন করে আবার সুবাহ আল্লাহ কিন্তু जातिक महल थे दान सटका बंद तरह कारण देखे अतींगारे पास एक श्रेणी मानुष दाड़ा जाए अथच ता निजेदलमान दावी कराई आल्ला देखा दी श्रेणी मानुषर कल्लेख कर लब चे बड़ शत्रु श्रेणी अबुल अहबी मार्का जरा स्वामी सहायता पास दाड़ा क्या जरा सरस गा क्या हिबिर जो परिच परिचयर तैले विषय क्लियर सहजोगी सेल्टार कारा दे কতক্ষণ চলতে পারে বাজে পঁচিশ মিনিট আচ্ছা আলহামদুলিলাম আমি তোমার পাশ বলবেন ঠিক আছে খেয়াল করেন হাম্মালাত হাতাবের একটা ব্যাখ্যা হচ্ছে আবুল হাম্মালা হাম্মালা আরবিতে হাম্মালা বলা হয় কুলি কুলি মাথায় নিয়া চলে যে কুলি হাম্মালা বলা হয় पथ चला जेटा रास्तार मध्य बिछायासुलिघ्ने मस्जिद रसुल जान निर्घ् मस्जिद रास्तार मध्य काटा बिछाइत काटा এরে দু তুমি মনে করেছ এখন মসজিদে যাওয়ার সময় কেউ প্রক্রিয়া চেঞ্জ হবে তোমরা যারা মাদ্রাসায় আসতে ছাত্রদেরকে আতঙ্কিত করো জঙ্গিবাদের তক্পা দিয়া বাবা মার মধ্যে ভয় দেখাও দিনদার ফ্যামিলি তার সন্তানকে মাদ্রাসায় পাঠাইতে চায় না তোমরা এটা একটা আমি সংক্ষেপ করবো তো এই আর ব্যাখ্যায় গেলাম না এটা একটা আরেকটা ব্যাখ্যা হচ্ছে चला चाली कईरा पेलाचार कईरा कईरा पेलाख्यार आत सब हलूद सांबाद छोट मद्रास स्वाधीनता पता मानचित्रिया जिज्ञास बुझे तो देखे একুশে ফেব্রুয়ারিতে কি জিনিস আর ওই ছোট্ট মাদ্রাসার ছাত্রকে মানচিত্র নিয়ে জিজ্ঞেস করে তার দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন করে যে কোনো বিছ পেশাব করার বয়স যার যায় নাই তাকে নিয়ে এগুলা জিজ্ঞেস করো তুমি ইতিহাস পরে দেখো দেশপ্রেমিক না তুমি তুমি সন্তান আমরা দেশপ্রেমিক মাহমুদ হাসান দেওয়ার সন্তান আমরা দেশপ্রেমিক হুসাইন আহমদ মাদানির সন্তান আমরা তোমরা তো ভিন্ন দেশের নুন খযা এই দেশকে তাদের কাছে বিক্রির চক্রান্ত করবস্থান একাত্তর একটা মুক্তিযুদ্ধ হয়েছিল ইংচি জমিন রক্ষায় যদি আর একটি মুক্তিযুদ্ধের প্রয়োজন হয় আবারও যুদ্ধ হবে আবারও যুদ্ধ হবে আবারও যুদ্ধ খোঁজখবর না নিয়ে উত্তরবঙ্গে যাইয়া খবর লও লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বাড়ানো হচ্ছে ধোকা দিয়া পররোচনা দিয়া খবর লও দেশকে টুকরা টুকরা করার চক্রান্ত চলছে আমরাও আমাদের ধনী দেশ ওলামায়ে দৌবন্ধের রক্ত যখন ভারত মহাদেশের জমি স্পর্শ করেছিল ব্রিটিশ দলকুত তারা পাড়াতে বাধ্য হয়েছিল रक्तानिस्तान स्पर्श कराते मुसलमान हाथ तुले सार्खीरा আমাদের দেশপ্রেমের পরীক্ষা নিয়েও না শত বছরের ইতিহাস আছে আমাদের রক্তের পিচ্ছের রক্ত স্বাধীনতা পেয়েছ সতেরোশো সাতান্নের ইতিহাস পরে দেখো দিল্লির रास्तार्सर एम गानेलेम लाश झुले नई बांग्लेश्वर इतिहास हजार हजार आलेम लाश जेखने गाचे झूले হাজার কেন লক্ষ আইরবের গাছ যদি মহতারাম এটা একটা ব্যাখ্যা কাজে যে সমস্ত কুলাঙ্গাররা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালায় এগুলাও আবুল আহাবের বিবির লোকের নামে যাবে কথাবার্তা কে অনেক সময় সাজা দেন না কিন্তু আল্লাহ তার প্রিয় হাবিবকে গালি যারা দিছে তার প্রিয় হাবিবের ওয়ারিস না যারা গালি দিবে জাহান নামে শাস্তি দিবেন আবুল আহাবের বিবি জাহান নামে লাকড়ি মাথায় তুইলা তুইলাই না আবুল আগুনের ইন্ধন যোগাবে। আল্লাহ দেখা দিস এ মানুষ শুনে রাখ আমার এই তরিকা পদ্ধতি সিস্টেম কেমন পর্যন্ত চালু থাকবে আমি আল্লাহর মধ্যে পরিবর্তন আনবো না ক্যাদি মনের খুদুস্থ তুমি নবীর বিরুদ্ধে যদি অবস্থান আপন জন তোমার বিরুদ্ধে লেগে যাবে ইনশা আল্লাহ কথা কন্টে কেনা এর মাত্র দুইটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন পারস্য সম্রাট ছিল খসরু তার অধীনে ছিল ইয়ামান ইয়ামানের গভর্নর ছিল বাজান তখন পারস্যের অধীনে এত সোজা রসুল বুঝি আমরা আমাদের মতো আশেক রসুলের মাঝখানে থাকে আল্লাহ আরে রসুল মাঝখানে থাকে আল্লাহ যারা নিজেদের এক ফোটা রক্ত থাকা পর্যন্ত রসুলের গায়ে একটা কাঁটা দিবে সহ্য করবে না তাদের পারস্য সম্রাট হুকুন করেছে বাজান ইয়ামনের গভর্নর আমাদেরকে পাঠিয়েছে এই কথা বলতেছে আর কাঁপতেছে ধরতে গেছে রসুলের চেহারার দিকে তাকাইয়া কাঁপতেছে এটা আল্লাহ রসুলের মজে আমরা দেখি নাই এটা রসুল থেকে পাওয়া মিরাজ সূত্রে পিছনে পিছনে অনেক কিছু বলতে পারে সামনে আসলে আর কথা কয় না এটা রসুল থেকে পাওয়া রসুলের মিরাজ এটা ওই মেহমানদারি হওয়ার পর রসুল সাল্লাম এই মাদ্রাসার ছাত্ররা সিরাতে মুস্তফা পড়বা এগুলা সব আছে সিরাতে মুস্তফার মধ্যে রসুল সাল আলি সাল্লাম সকালবেলা বলতেছেন তোমরা চলে যাও সিদ্ধান্ত আবার পাইছে ডোলের বাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে ইয়ামানের দিকে চলে আছে ইয়ামানে যাইয়া ইয়ামানের গভর্নর বাজানকে যাইয়া বলতেছে হুজুর সিদ্ধান্ত বলে চেঞ্জ হয়ে গেছে মোহাম্মদ বল্ল হয়তো আবার মিথ্যা কথা না। বাজান বলে আরে সিদ্ধান্ত চেঞ্জ হইলো কোন সময় আমিও তো কিছু না কে করলো সিদ্ধান্ত চেঞ্জ বলে কিন্তু কথা বলে না সে কি বললো আচ্ছা অপেক্ষা কর একটা ব্যবস্থা তো হবে কিছুক্ষণ পর দেখে পারস্য দিক থেকে দুধ আসতেছে দ্রুত ওই দেইখাই অপেক্ষা দুধ আইসা বলতেছে যে খসরু ছেলে নোয়া সে গতকাল রাতে তার বাবাকে হত্যা সিংহাসন দখল করেছে এবং সে ফরমান ওই যে মোহাম্মদ তাকে যে ধর্য নেওয়ার কথা ওই সিদ্ধান্ত আবার স্থগিত করে দিছে। রেজাল্ট কি আসলো খসরু পারবেল রসুলের সাথে বেআ बहुत पुरान कई नांगदे हत्या कर नामना তার বাবা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন এটাকে আপনারা জানেন সহ অলামায় ওপর যে সমস্ত পুলিশ কর্মকর্তারা নির্যাতন চালিয়েছিল ওই মেয়েটার বাবাও তার মধ্যে একজন ছিল আল্লাহ তাহলে যুগেও দেখাচ্ছেন কামত পর্যন্ত দেখাবেন আমার রসুলকে নিয়ে যারা কষ্ট দেয় রসুলকে তাকে তার আপন জন দিয়ে আমি সহায়তা করি बेचे आज तरह करो अल्लाहर कथम अल्लाह तुम्हारे মোটা দুইটা ব্যাখ্যা করেছেন আমি খুব সংক্ষেপ করতে রাগ করেন না মাসাদ একটা অর্থ হচ্ছে খেজুর গাছের ছিলকা দিয়ে শক্ত করে যে দড়ি বানানো হয় ওটাকে মাসাদ বলে রশিটাই ব্যবহার করত খেজুর গাছের দিয়ে আর এক হচ্ছে লোহার শেকল মাসাদ এটাও এক অর্থ হইতে পারে মানে তার গলার মধ্যে লোহার শেকল অথবা ওই খেজুর গাছের ছিলকার মোটা রশি শক্ত রশি এটা হচ্ছে আয়াতের অর্থ আবুল আহবের বিবি সম্পর্কে আল্লাহ তার গলার মধ্যে আবুল আহ বিয় যখন তখন একটা মোটা চেন সে ওই বাহাদুরি করত ভাব আসেনা দেখেন রাস্তায় হাটে কত গুলা দেখায় মোটা মোটা চেন পইরা এত বড় জিনিস পরে দেখছেন না হাতের মধ্যে এইরকম মোটা মোটা বালা টালা শিকল পড়াইয়া এরপরে শাস্তি সরল ব্যাখ্যা কিন্তু রসুল রসুল এর সাথে যারা বেহাদুবি করে ওই দৃষ্টিকোণ থেকে আর একটা ব্যাখ্যা সেটা হচ্ছে আবুল আহবের বিবি ওই যে রশি দিয়া পেঁচাইয়া রসুরের জন্য আমার হাবিবকে শাস্তি দেওয়ার জন্য তুমি যেই অস্ত্র ব্যবহার করেছ যেই রশি ব্যবহার করেছ তোমার মৃত্যুর পর আমি তোমাকে জাহান নামে ওই একই অস্ত্র দিয়া শাস্তি দিবো মানি তোমাকে ও গলার মধ্যে আমি রশি দিয়া ফাঁসি দিয়া দিয়া শাস্তি प्रेक्षारानी जोर तर पेटे भांगा मन कथन तुम मानिता मानिता बुके पिठे बा, एक कथा फिर अपना भांग दुनिया आखिर तेरह भोग कर महताराम सब विषय छाड़ दे এই একটা বিষয়ে কোনো ছাড় নাই একটাই কথা রসুলের যারা করবে সবার সাথে আমার সম্পদ দিতে হয় সম্পদ দিতে প্রস্তুত এর জন্যে কল্লা দিতে হয় কল্লা দিতে প্রস্তুত এর জন্য রক্ত দিতে হয় রক্ত দিতে প্রস্তুত প্রস্তুত আছো কি মুসলমান আল্লাহকে সাক্ষী রেখা একবার শেষ একটা তাকবির উচ্চারিত হবে কেম পর্যন্ত যারা স্তব্ধ করতে চায় তারা নিঃশেষ হয়ে যাবে আবুল হাব যেমন নিঃশেষ হয়ে গেছে ইনসা আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন বলেন আমিন যে আলোচনা সুর আলহাব কেন্দ্রিক শুনলাম এর উপর আমল করে কবুল করেন বলেন আমিনা দীর্ঘ সময় থেকে মহবুত জন্নতের এই বাগানে বসেছিলাম অল্লা আল্লাহ যত আমলগুলো আমরা করেছি মাহবুত এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মহবুত আপনার আল্লাহ এই আমুল গুলুরাই মাহুত खास करबरे अल्लाह कबरे की महाभूत কিন্তু এটা তো জানি ওই মা বাবার আজকে আপনার দুয়ারে হাত পাতার তৌফি করেছে মা বাবার আপনার কুদরতি পায়ে করিয়া আল্লাহ আল্লাহ যে মা বাবার ওসিলায় আপনাকে রহমান বলে ডাক আল্লাহ আল্লাহ ওই মা বাবার কবরে আপনি আল্লাহ ওই মা বাবার রসিলাম আল্লাহ জান্নাতি পোশাক জান্নাতি খাবার জান্নাতি বিছানার ব্যবস্থা আপনি করে আল্লাহ মাহুদ জীবনের স্বপ্নে কামাল গুলো কবুল ও মঞ্জুর করে আল্লাহ আপনি পুরা করে দেন আল্লাহ আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ে আমদান করেন আল্লাহ আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ আল্লাহ যারা বিপদগ্রস্ত বিপদ থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ যারা ব্যবসায়ী করেন আল্লাহ আল্লাহ যারা দান আল্লাহ যারা কারো চাকরি বাকরি করেন যারা আল্লাহ তাদের কাজ কারবারে বরকত দান করেন আল্লাহ আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন আল্লাহ যারা বেকার আছে তাদেরকে কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ যেন কাজে কাজে আল্লাহ চোখের পানি ফেলে ফেলে পড়তে পারে আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে ওইরকম মোত্তাকি বানায় মাহবুধ আমরা যারা হাত উঠাইছি আল্লাহ আল্লাহ এত এত গুণার বুঝানি আপনার দুয়ারে আসছি আল্লাহ আসার সাহস তো করতাম না মাহবুব আল্লাহ আপনি না বলেছেন তুমি রহমত আল্লাহ আপনি না বলেছেন আপনার রহমত থেকে নিরাশ না মাহবুদ তাই তো নিরাশ না হইয়া বেহাইয়ার নত হাজার হাজার গুনা বুঝানিয়া কত বান্দা ওগো মাহবুদ আপনি ছাড়া আমাদের আর কে আছে মাহবুদ কার কাছে যায় ভিকতে চাইবো আল্লাহ আল্লাহ কার কাছে ক্ষমা চাইবো মাহবুদ আমাদের আর তো কোন দুয়ার নাই আর তো কেউ নাই আল্লাহ আপনি আমাদেরকে তাড়াইয়া দিলে শয়তান খুশি হইয়া যাবে আল্লাহ আপনি ক্ষমা করলে আপনার হাবিব খুশি হবেন আল্লাহ আল্লাহ আপনার হাবিবকে খুশি করার জন্যে হলেও আমাদের জিন্দগির সব গুণ আপনি মাফ করে দেন আল্লাহ এই আয়োজন আমরা উপভোগ করলাম আল্লাহ আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি আল্লাহ তিনি চলে গেছেন এই জান্নাতের বাগান সাজাইয়া আল্লাহ আপনি তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ আল্লাহ তার সমস্ত দানকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ जीवन सब गुणामाफ करा बेचे मन दिए प्राण खुले प्राण उजार कर मद्रास कर दान कर देख लाद महाभूत विशाल सजा खाते नेवाला আপনার কুদরতি খাজানা থেকে আপনি যদি সাহায্য করেন আল্লাহ এগুলা কিছুই না বড় সহজ মাহবুদ আপনার আপনার কুদরতি খাজানা আল্লাহ মাদ্রাসার হাহাজ পুরো করার জন্য আপনি খোরে দেন আল্লাহ আল্লামা মাদ্রাসাকে আপনি দা'উল দাওয়াতদের মতো কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ মুহতামিম সাহেবদের মধ্যে আল্লাহ কাসিম না নুতবীর ইলম হিকমত দান করেন আল্লাহ আল্লাহ আছাতাজা کرام কে সাইখুল হিন্দ মাহমুদ হাসান দাওবন্দি বানায়াতেন আল্লাহ ছাত্রগুলাকে রশিদ আহমদ গঙ্গোহী আল্লামা নואר শাহ কাশ্মীরি হুসাইন আহমদ মাদানি আল্লামা আশা আশরাফ আলী থানবী আল্লাহ এই রকম বানায়া দেন আল্লাহ হেদায়তের মার্কাজ আপনি বানিয়ে দেন আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার ও গোটা এলাকার থেকে শিরিখ বিদাত কে আপনি দূর করে দেন আল্লাহ সুন্নতের ফেজা পরিবেশ কায়ে করে দেন আল্লাহ আল্লাহ আপনি ঝুকাইয়া দেন আল্লাহ মাদ্রাসার পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন আল্লাহলে সাহেবের কত বের আল্লাহ আমরা জানি কত রাত ঘুমাইতে পারেন না মাহবুত মানুষটা তার প্যেশানি দূর করার জন্য আপনি আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ তার আল্লাহ আপনজন পরিবার পরিজন সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ আজকে যারা দান করলেন তাদের দানকে আপনি নাজাতের ওসিলা বানাই দেন আল্লাহ জানে মালে বরকত দান করেন আল্লাহ মুসলমানদের উপর আপনার খাস রহমত নাজিল করেন বিশেষ করে বার্মার মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ জালেমদের জুলুম থেকে তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ আল্লাহ মাহুম বাচ্চা আছেন হাফিজে কোরআন আছেন হাজির সাহেব আছেন আল্লাহ তাদেরকে সাথে নিয়ে আপনার দুয়ারে একটা ফরিয়াদ করি মা আল্লাহ আমাদের কাউকে গুণ অবস্থায় ডাক দিয়ে না আল্লাহ दिन जिंदारे शर जान टुकड़ा टुकड़ा गोटा मैदार छिटाया था अल्लाह अल्लाह ओ अवस्था डाक दियन अल्लाह अल्लाह शयन गुलनाया कबरेन्नलाह जानते ठिकाना ना देखाया कबरेन्न नल्लाह मृत्यूर समय दीखा मरते महबूद ओ आम अपनी सहज कर दें ओल कर तौफिक दान कर করেন আল্লাহ সব রকমের গুণা চোখের গুণা চিন্তার গুণা আল্লাহ সব গুণা থেকে আপনি বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ সর্বাবস্থায় আল্লাহ আপনাকে হাজির নাজির যাই না তাকুয়ার গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين